بسم الله الرحمن الرحيم الله هو الله هو الله, الله, الله, الله, الله, الله, الله <تصفيق> وكفى وسلام على عباده الذي استقام ثم بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان بما انزل الله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 গণতন্ত্র আমরা মনে দিয়া ধোকাই ফেলাইতে চায় বুঝাইতে যায় যে মশোয়ারায় যেমন নাকি বিভিন্ন জন বিভিন্ন মত দেয় অধিকাংশের মতের উপর পরে ফেসলা করা হয় গণতন্ত্রটা এমন একটা কি বিষয় এটা আসলে মূলত গণতন্ত্রের ব্যাপারে একটা বিভ্রান্তি আসলে গণতন্ত্র শুধু একটা এতটুকুর উপর কিনা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 যারা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা গণতন্ত্রের পরিচর্যাকারী গণতন্ত্র বাস্তবায়নকারী গণতন্ত্রের কি রচনাকারী তাদের থেকে নিব না আমার মন মতো নিব তারা গণতন্ত্রের কি সংজ্ঞা দেশ গণতন্ত্রের এক বড় ব্যক্তিত্ব মনে করা হয় আব্রাহান লিঙ্কন তার একটা প্রসিদ্ধ বক্তব্য হইল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 সেই গণতন্ত্রের সংজ্ঞা আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে দেওয়া আছে কি বলে যে এটা একটা জীবন ব্যবস্থা কি ব্যবস্থা এটা এটা শাসন ব্যবস্থা জীবন ব্যবস্থা এটা একটা শাসন ব্যবস্থা এটা একটা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা এই বিভিন্ন ভাবে গণতন্ত্রের সংজ্ঞা প্রদান করা হয়েছে আসলে মূলত গণতন্ত্র এটা শুধু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 ঘটানো হয় এবং এই জনগণের চাহিদাটা যে প্রতিফলন ঘটায় জনগণের পক্ষ থেকে কারা জনপ্রতিনিধিরা জনপ্রতিনিটাকে বৈধ বলবে সেটা বৈধ জনগণ যেটাকে অবৈধ বলবে সেটা কি হবে অবৈধ কিন্তু বৈধতা আর অবৈধতা ক্ষমতা ইসলামের মধ্যে কার আল্লাহ ইনিল ইল্লা ইনিল্লা যে বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র কার আল্লাহ এর সাথে আল্লাহ সাথে আর কোন বিধানা অংশীদা বানায় না তাহলে বিধান দেওয়ার ছত্র অধিকার কার এখন যদি আর কাউকে বিধান দেওয়ার অধিকারী মেনে নেওয়া হয় তাহলে আল্লাহ সাথে শরিক করা হলো না হয়নি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 আমি আমাকে কাউকে তোমাদের জন্য কোন ইলাহ কি করিনা জানিনা পরবর্তীতে গিয়া সে কি দাবি করছে কুমুল আলা প্রথম তো একটু কি রাখছে ব্যাপক রাখছে जनगण के रखा उच्च रब सर्वक्षेत्र अनुसरणीय सर्व क्षेत्र स्मरणपन्न हत स्थाना जनगण জনগণ তাইলে শুধু আল্লাহর সাথে শরিক করা হইলো না আল্লাহকে বাদ দিয়া সবচেয়ে বড় হলো জনগণকে যেই জীবন ব্যবস্থার মধ্যে যেই শাসন ব্যবস্থার মধ্যে যেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ আসনে আসীন করা হবে কাকে জনগণকে আল্লাহ আল্লাপের এখানে কোনো হিসাবই থাকবে না সেটা কি আল্লাহর দিন না ভিন্ন একটা দিন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 মানুষের বানানোর কারণে এটা কি ধর্ম নাম পাইতে পারে না মুশ্রেকরা আরবের মুশ্রেকরা এরা কোন আল্লাহ থেকে নাজেল করা ধর্ম পালন করতো না নিজেদের বানানো কিছু আদর্শ রীতি জীবন ব্যবস্থা এটা পালন করতো এটাকেই করণীতে কি বলা হয়েছে দিন বলা হয়েছে মা আকুম ওয়ালিয়া দিন মুসেকদের জীবন ব্যবস্থাটাও কোরআন কি হিসেবে উল্লেখ করা হয়েছে দিন হিসেবে উল্লেখ করা হয়েছে আল্লাহ না, আল্লাহ পাকে প্রদান করা দিন না বাকি তারা যে জীবন ব্যবস্থাটা গ্রহণ করছে গ্রহণ করা হবে এটার নাম কি হয় দিন হয় যে বিষয়টাকে মানুষে নিজের জন্য পালনীয় মান্যতার এবং যে ব্যবস্থাটা অনুযায়ী নিজেকে পরিচালনা করে সেটার নাম ওই হইল কি দিন হক দিনও হইতে পারে কি হইতে পারে বাতিল দিনও হইতে পারে বাতিল দিনটার নামও কি দিন তো গণতন্ত্র এটা ভিন্ন একটা দিন কি দিন যেই দিনের মধ্যে জনগণ আর সেই রবের রসুল আম্বিয়া সেই রবের পক্ষ থেকে প্রতিনিধিত্বকারী কারা সরকার এমপি মন্ত্রী এবং সেই দিনের ধর্মগ্রন্থ কি সংবিধান সেই দিনের ধর্মগ্রন্থ এটি হইল কি সংবিধান আর সেই দিনের রহলামা তারা হইল কারা আইনবিদরা আইনজীবীরা আইনবিদরা তারা সংবিধানের কি দেয় কোরআনের ব্যাখ্যা দেয় যেমন মুফাসের মুফতিরা মহাদ্দেশা ফোকাহারা এই সংবিধানের ব্যাখ্যা কারা দেয় আইনজীবীরা দেয় তারা হইল এটা রহলামা তারা মুফতি তাদের মুজাহেদ মহাদ্দেশ এরা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 বাতিল ধর্মের মধ্যে এক ধর্ম না আরেক ধর্ম মান কি থাকে না নিজের ধর্মটা থাকে না ইসলাম তো একটা হক ধর্ম ইসলাম ধর্ম মাইন্য এরপরে গণতন্ত্র ধর্ম যদি মানে গণতন্ত্র কি বসে সে গণতন্ত্রই হবে নতি হয় আর জলের তাবে হয় আল্লা রে আল্লা রী করে দেব দেবীর কি করে আল্লা তাল্লাহ সে কি আল্লাহর বন্ধা না দেড় পূজারী কেন সে দেড় আল্লাহ করে সেবন্দি করে আবার কিও মানে গণতন্ত্র মানে তাহলে সে কার পালাই যাবে সে কি মুসলমান থাকবে না গণতন্ত্রই হবে সে গণতন্ত্রই হবে ইয়াহুদ্দীদের ধর্মগ্রন্থের নাম হইল কি সহ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 তাই এই মত একেবারে সম্পূর্ণ কোরআন দলিল ভিত্তিক প্রমাণিত স্বীকৃত বিপরীত যদি কি হয় কি করতে পারবে মত প্রকাশ করতে পারবে যে কোন সিদ্ধান্তের বিরুদ্ধে নিজে কি করতে পারবে চ্যালেঞ্জ জানাইতে পারবে এই স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে স্বীকৃত যদি কেহ এই স্বাধীনতা স্বীকার না করে তাহলে সে কি মানলো না গণতন্ত্র মানল না প্রত্যেকের নিজের যা অভিমত আছে যে রায় আছে যে কোনো বিষয়ে তার সমালোচনা করার কি আছে অধিকার এটা তৃতীয় হইল যে এখানে যে কোনো দল করার কি আছে স্বাধীনতা আপনি কমিউনিজমও করতে পারবেন আপনি সেকুলারিজমও করতে পারবেন আপনি কোনো কাফের মুশ্রেকদের সাথে মিলেও দল করতে পারবেন দলের আদর্শ দিদির যার সাথে ইচ্ছে তার সাথে কি করা যাবে মিলা যাবে মুরতারদের সাথে নাত্তিকদের সাথে মিলেও কি করা যাবে দল করা যাবে যেই কোন দল করার কি থাকে স্বাধীনতা থাকে এটা প্রথম এরপরে মৌলিক ইসলামের দৃষ্টিতে এটার অবস্থানটা কি এটা তো বুঝেই যায় যে এই ধরনের স্বাধীনতা এইগুলি ইসলামে স্বীকার করে এটা ইসলামে মানতে পারে তারপরে গণতন্ত্রের আরেকটা মৌলিক বিষয় হলো যে পারস্পরিক মতবিরুদ্ধ বিষয়ের মধ্যে সর্বশেষ সিদ্ধান্ত দেওয়ার অধিকার কার জনগণের সর্বশেষ সিদ্ধান্ত দেওয়ার অধিকার কার জনগণের এরপরে যে কোনো ক্ষেত্রে যেকোনো ক্ষেত্রে শুধু পারস্পরিক মতবিরুদ্ধ বিষয়ই না যেই কোনো ক্ষেত্রে সর্বাগ্রে প্রশ্নাতীত দৃষ্টিযোগ্য বিষয় হল গণতন্ত্রের মধ্যে জনসাধারণের জনসাধারণের অধিকাংশ বর্গের অধীনে জনসাধারণ বলতে জনসাধারণের মধ্যে সবাই তো আর কি হবে না একমত হবে না অধিকাংশ যে মত প্রকাশ করবে সেটা কি হবে গ্রহণযোগ্য হবে স্বীকৃত হবে সেই অনুযায়ী কি হবে সিদ্ধান্ত হবে তাহলে গণতন্ত্রের একটা বড় স্বীকৃত বিষয় হইল যে অধিকাংশের রায় অনুযায়ী কি হবে কাজ হবে এই পয়েন্টটার মধ্যে আসেন ইসলামের দৃষ্টিতে অধিকাংশের রায় অনুযায়ী কাজ করা এটা কতটুকু গ্রহণযোগ্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম ওয়া মা আকছারুন নাস ওয়ালাউ হারসতা বি মুমিনিন बेशির ভাগ মানুষ কি গ্রহণ করিনা iman গ্রহণ করিনা ওয়া ইন তুতি' আকছার মাং ফিল আরদ্বি ইয়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ যদি তুমি পৃথিবীর बेशির ভাগ মানুষের কি করো অনুসরণ করো তারা তোমাকে কি বানায় দিবে বানির বাহির পৃথিবীর সংখ্যা পদভ্রষ্টদের সংখ্যা জাহান্নদের সংখ্যা বেশি না জান্নাতিদের সংখ্যা বেশি কাদের সংখ্যা বেশি হাসারের মাঠে কাদের সংখ্যা বেশি হবে জান্নাতি তাহলে বেশিরভাগ কোন দিকে গমনকারী তাহলে বেশিরভাগের অবস্থা অনুযায়ী পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী যদি জীবনযাপন করা হয় তাহলে কোন জীবন যাপন করতে হবে কোন জীবনটা বাস্তবায়িত হবে জাহান্নের জাহান্নী হওয়ার জীবন না কি হবে মানুষদেরকে জাহান নামে নেওয়ার কি আকসারিয়তের বিপরীতে যে অধিকাংশ যে রায় দিবে এই রায়টা যে কি হবে বাতিল এবং মিথ্যা হবে এর উপর কি বিদ্যমান ইসলামের মধ্যে অধিকাংশের রায়ের উপর বিষয়টা নির্ভর করে না আল্লাহ এবং আল্লাহর রসুল কোরআন এবং হাদিসের সাথে কোনটা মিলল বা মিলল না এটার উপর বিষয়টা কোনটার উপর কোনটা মিলল না না মিলল এটার উপর নির্ভর করে যদি হকের উপর কয়জন থাকে একজন থাকে তাহলে তার মানার যোগ্য কোরআন কারিমে কি বলতে আল্লাহ জমিয়া তোমরা আল্লাহর রশিদে ধরো মুসলমানের সংখ্যা বেশি না কাকের সংখ্যা বেশি সারা পৃথিবীর যদি গণভোট হয় তাইলে কারা জয়ী হবে তাহলে সবাই এর জন্য কোন ধর্মটা ধরা উচিত গণতন্ত্র মানলে কোন ধর্ম ধরা উচিত সবাই আচ্ছা মুসলমানদের মধ্যে আসেন মুসলমানদের মধ্যে নামাজের সংখ্যা বেশি না বেমাজ না কাদের টা হক এরপরে যারা নামাজ পড়ে শুধু এই নামাজিদের মধ্যে দিনের অন্যান্য বিষয়গুলি সব সুন্দর মতো ঠিক আদায় করে এই ধরনের লোকের সংখ্যা বেশি তারা হক বেশি না যারা অন্য করে না তারা হোক বেশি কিন্তু গণতন্ত্রে কি বলে যারা অন্য গুলি ঠিক মতো আদায় করে না তারাই কি শুধু নামাজিদের মধ্যে আলেম বেশি না গাই আলেম বেশি কি বেশি তাহলে না হোক কি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 এই জন্য গণতন্ত্রের মূল ভিত্তিটাই হইল ইসলামের সাথে কি সাংঘর্ষিক অন্তর্ভুক্ত হইলে কীতো মানে সে মুসলিম হিসাবে আর গণ্য হইতো না অমুসলিম হিসাবে গণ্য হইতেছে কি হিসাবে কাফের মানে কোন কাফের গণতন্ত্রিক কাফের গণতন্ত্রী কাফেরদের মধ্যে বিভিন্ন ভাগ আছে গণতন্ত্র কি আছে ইহুদিক আছে হিন্দু কাছে কোন কি করা হয় তো একা করা হয় না আর যেই ক্ষেত্রে গণতন্ত্রের বিভিন্ন ধারাগুলি সরাসরি করোনা দ্বিতীয় কি সাংঘর্ষিক এক করে বিপরীত সেখানে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 এই ব্যাপারে কি ব্যাখ্যা দিয়েছেন এবং কি আমল করছেন এই দিকে কি করা গমন করা মতবিরুদ্ধ বিষয়ের মধ্যে গণতন্ত্রে কি বলে যে মতবিরুদ্ধ বিষয়ের মধ্যে যাও কোথায় জনগণের দারে। জনগণ এই ব্যাপারে কি রায় দেয় যেমন হেফাজতে তেরো দফা দাবি জানাইছে। এরপরে এই সমস্ত এমপি মন্ত্রীরা কি বলতেছে যে তোমরা নির্বাচনে যাও তোমাদের এই তেরো দফা দাবি নিয়ে তোমরা কি করো নির্বাচন করো জনগণ যদি তোমাদের এই তেরো দফা বাস্তবায়ন করবো ইসলামের শরীয়তে যে জিনিসগুলি চাইতেছে সরিয়েতে চাইতেছে এই জিনিসগুলি জনগণ যতক্ষণ না চাইবে ততক্ষণ এগুলি অনুমোদনযোগ্য হবে না অসাংবিধানিক হবে আর জনগণ চাইলে এটা কি হবে সাংবিধানিক হবে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 জনগণ যদি কোন বিষয়ে সিদ্ধান্ত দেয় তখন এটার ব্যাপারে আমাদের কথা বলার আর কিছু নাই জনগণ যদি তোমাদের তেরো দফা মেনা নেই তাহলে আমাদের আর কিছু বলা তাহলে এখানে আল্লাহর সেই রবতের সেই আচরণের দেবসানীতি কারে রব রে কয় রবী সারত্বের মালিক সার্বান গণতন্ত্রের মধ্যে সার্বভৌমত্বের মালিক হলো কে জনগণ আদি এবনে হাতে আদি এবনে হাতে তিনি রসুল সোল্লের কাছে আসতেন আইসা শুনতেছেন যে রসুল কি করতেছে এদেরকে কি রব বানা রাখছে কুরআ শরীফের আয়াতের অর্থ হইল আদি এমনি এই আয়াত শুনে রসুল বলতেছেন আয় আল্লাহ রসুল আমার জানা আমি তো ইহুদি ধর্মের এবং খ্রিস্টান ধর্মের আলম আমার জানা মতে তো এমন জানি না যে রা বা তাদের ধর্মগুরু বা কি কোনো সময় এবাদত করছে অর্থাৎ তাদেরকে রব বানোর দ্বারা হাতে মনে করছে যে তাদেরকে কি কি করা শয্যা করা এবাদত বন্দী করা মা বোধ বৈলা শিকার করা মুখে এই ধরনের কোন একটা কিছু বুঝাচ্ছে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 অন্যদের ওই হারামে গ্রহণ করে নেওয়া আল্লাহর হারামকে হালাল বানায় দেওয়ার পরে অন্যদের হালাল ডারেই কি করে নেওয়া গ্রহণ করে নেওয়া এটাই তাদের কি করা হয়েছে ইবাদত করা হয়েছে বাদ দিয়া আল্লাহকে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 আমাদের সংবিধান এই কথাটা স্পষ্ট লেখা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এই সংবিধান সংবিধানরা জনগণের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 এই ফরজ আদায়কে তারা কি জাহাজ রাখছে না হারাম রাখছে নিজেদের দেশের মধ্যে আর কি রাখছে এই নির্যাতিত মুসলমানদের সাহায্য করা এই মুসলমানদের না না এদের সাহায্য করা এদের জন্য যুদ্ধ করতে যাওয়া যুদ্ধের প্রস্তুতি নেওয়া এই দেশের সরকার কি হালাল রাখছে না হারাম রাখছে এটা অনুমোদন আছে না অনুমোদিত বৈধ না অবৈধ সাংবিধানিক না অসাংবিধানিক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 যদি স্বীকার করে কুপুরী রিজাবিল কুফুরে এটা কি হারাম না কুপুরি কুপুরের উপর রাজি থাকা এটা কি হারাম না কুপুরি কুপুরি এটা স্পষ্ট কুপুরি এটা হলো ইসলাম ধর্ম ভিন্ন ধর্ম গ্রহণ করা এই গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করে গণতন্ত্র যারা বাস্তবায়ন করে ইহুদি খ্রিস্টানরা তাদের হাত্তা তিয়া মিল্ল তাহম ইহুদি না তোমাদের উপর কি হবে না রাজি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম তুমি না অনুসরণ করবা মিল্ল কি ধর্ম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 তাহলে বোঝা গেল যে যারা ইহুদিন আসারা তাদের উপর এই জন্যই রাজি যে তারা তাদের ধর্ম কি করছে মেইন জানিস ধর্ম কি করে নিছে মেন আল্লাহ তো বলছে যে তাদের ধর্ম না মানলে তারা কি হবে না রাজি হবে না এখন যখন তারা রাজি হইছে তাহলে বোঝা গেল যে তারা তাদের ধর্ম কি করছে মেনিস তাহলে এরা এখন কি ইসলাম ধর্মের ভিতর আছে ভিতরেছে কুমুরি ধর্মের মধ্যে চলে গেছে তারা ইহুদিনাচারার ধর্মের মধ্যে সেকুলার ধর্মের মধ্যে চলে গেছে ধর্মের মধ্যে এবং তারা সরাসরি না যে ইসলামের শব্দ ইসলামের সবগুলি কি দাও এবং এই লোকগুলিও কথা বলে না যে আমরা ইসলামের সব কি ইসলামের সব বাদ দেওয়া জরুরি না মুসলমান থেকে খারে যাওয়ার জন্য ইসলামের সব বাদ দেওয়া জরুরি নিজেরা বানানো দিন আল্লাহ নাজেল করা বিষয়টা যারা পছন্দ করে না তাদেরকে এই লোকগুলি কি বলতাছে। সানি হক বাজিল আমরিত কিছু কিছু বিষয়ে আমরা তোমাদের কি কি করবো জানবো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 তারা নিজেদের পিঠের ফিরা কি হয়ে গেছে তারা ইন দরব থেকে কি কারণটা কি কারণ রয়েছে বাক স্বাধীনতার ক্ষেত্রে আকিদার স্বাধীনতার ক্ষেত্রে দলীয় স্বাধীনতার ক্ষেত্রে কাদেরকে মানবো তোমাদেরকে মানবো অধিকাংশ রায় অনুযায়ী কি করব মানবো কিন্তু নামাজ পূর্ব রোজা রাখবো হজ অনুযায়ী ইসলামের বিধান পালন কিছু ক্ষেত্রে পিঠের দিকে ফিরা মুরতাদ হয়ে গেছে তারা আর শৈতান ও সাল তাদের এই পথ কি দিছে তাদের জন্য ফিরে দিচ্ছে এই পথের প্ররোচনা তাদেরকে দিছে ও আমাদেরকে আশাবাদী বানাইছে যে এই পথে তোদের কি হবে সুখ হবে সমৃদ্ধি হবে শান্তি হবে পরিণতি বয়ান করতেছে আল্লাহ যে আত্মা হরণ করবে তাদের পাচায় এবং তাদের চেহারায় মারতে থাকবে তাদের পাতায় এবং কি করতে থাকবে মারতে থাকবে এডিয়ার মুসলমান রয়েছে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 আল্লা থেকে আপনাকে সাবধান করছে তাহলে কিছু বিষয়ের থেকে যদি কি হয় কিছু বিষয়ের থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আল্লাহ দিনের পর আর রইলো আর রইলো বিবাজ ও তাহার কিছু বিষয় কেয়ামতের দিন কোন আজবের দিকে নিয়ে যাওয়া হবে কঠিন আজবের দিকে নেওয়া যাওয়া তাইলে গণতন্ত্রের মধ্যে মূল বিষয়টা বক্তব্য কুরআ হফিস কোন কি না দেখার বিষয় না দেখার বিষয় হইল জনগণের কি মত জনগণ যেদিকে এখানে সঠিক সিদ্ধান্ত হইলো কি সেটা এরপরে সর্ব বিষয়ে যেখানে মানদণ্ড রাখা হয়েছে জনগণের কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে যেখানে কিছু বিষয় বাদ দিলে কি থাকে না মুসলমান থাকে না সেখানে সর্ববিষয়ে মানদণ্ড রাখা হয়েছে কি রে গণতন্ত্রের জনগণের রাইরে সেখানে সে মুসলমান থাকে না সে গণতন্ত্রই হইয়া যায় গণতন্ত্র একটা দিন এবং এই যে গণতন্ত্র এরপরে খাওয়ালের পরিষ্কার স্পষ্ট কাছের আল্লাহর বিধান অনুযায়ী কি স্পষ্ট কাছের মধ্যে কোনো সন্দেহ নাই যে বলবে আমি গণতন্ত্রী যে বলবে আমি গণতন্ত্র মানি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 এই আলোচনায় যে লিখতে হবে সে কাফের হয়ে যাবে সে কি কাফের হয়ে যাবে আল্লাহ সুদ কি করছেন হারাম করছেন এখন সুদরে হালাল বানাইয়া এইটার বিভিন্ন ব্যবস্থা হালাল বানানো এই চিন্তা করা এসে মুসলমান থাকবে। সুদ হারাম করতে এখন সুদ থেকে বাচ্চা থেকে আমরা নিজের অর্থ ব্যবস্থাটা সাজাইতে পারি এই পরামর্শ করা এটা হইতে পারে মশুয়ারা এখন অভিজ্ঞ ব্যক্তিরা দিবে সেই অনুযায়ী চালা হতে পারে ইসলামের মশুয়ারা হলো এটা কিন্তু সর্বক্ষেত্রে স্বাধীন যে কোনো বিষয়ে কি আলোচনা করা যাবে সমালোচনা করা যাবে নিজের রায় প্রকাশ করা যাবে যে কোনো বিষয়ে যদি মানা হয় ইসলাম থাকে আর থাকে না স্পষ্ট ইসলাম থেকে কেহা যায় বের হয়ে গণতন্ত্র এটা ভিন্ন একটা দিন এই দিন যারা পালন করতেছে তারা কেহা দিতেছে এটা আমাদের এখন প্রশ্ন হইতে পারে গণতন্ত্র এটা একটা কি অনেকে যে বলছে যে গণতন্ত্রের সরি হয়েছে ভোটের সরিফ হয়েছে মনে এটা কি একটা মানে মস্কর অধিকাংশ রায় দিলে যেমন বিষয়টা মনে হয় কি এমন আসলে বিষয়টা কি না এমন না গণতন্ত্রের ব্যাখ্যা নিতে হবে যারা গণতন্ত্র পালন করতেছে যারা গণতন্ত্রের পরিচর্যা করতেছে যারা গণতন্ত্রের উদ্ভাবক তাদের থেকে এবং তাদের কাছে ইসলামের মেদী বিধানের লুকি মোর্তাদের কি করে দাও হত্যা করে দাও কিন্তু গণতন্ত্রের মধ্যে যে কোন ধর্ম করার কি আছে স্বাধীনতা আছে এখানে হত্যারাবকাশ আছে আছে না এখানে হত্যার প্রকাশ এখানে হত্যার প্রকাশ নেই যে কোনো ধর্ম পালন করার প্রত্যেকে যা দার ধর্মের পরে স্বাধীন তো ইসলামের মূর্তাদের হুকুম কি করে দেওয়া হত্যা করে দেওয়া গণতন্ত্র কোনদিন ইসলামের সাথে না বিপরীত একটা এটা আমাদের ইমান হারা করেছে দাঁতালের দাঁতালিতে বলছেন যে খুব জটিল হবে যে তার দাঁত্জালি বুঝাটা মানুষের জন্য কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে দাঁতজালের জালটা হলো গণতন্ত্রটা এখন যে এটা বুঝা মুসলমানদের জন্য জটিল হয়ে যাইতেছে মুসলমান কাকে যেতেছে দেশে ব্যাপক হারে কাছে আর এই কুপুরিদারে মুসলমান বেশি গুরুত্ব দেয় কোরআন এর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রসলের পক্ষ থেকে যদি কোন বক্তব্য আসে সে সে যুক্তি তুলা ধরে তর্ক ধরে কার পক্ষে দলীয় বক্তব্যের পক্ষে কুরান হাদিসের বিপক্ষে